আলী রাজিয়াল্লাহাল্লী হতে বর্ণিত তিনি বলেন আমরা আল্লাহ রসুল সাল্লাহ্লাম হতে কোরআন এবং এক কাগজে যা লেখা আছে তা ছাড়া কোনো কিছু লিপিবদ্ধ করিনি নাবী সাল্লাহ্লাম বলেছেন আইর পর্বত হতে এ পর্যন্ত মদিনার হরম এলাকা যে কেউ দিনের ব্যাপারে বিদাত উদ্ভাবন করে কিংবা কোনো বিদাতিকে আশ্রয় দিবে তার উপর আল্লাহ তালা ফেরেস্তা ও সকল মানুষের লানত তার কোনো ফরজ কিংবা নফল ইবাদত গৃহীত হবে না আর সকল মুসলমানের পক্ষ হতে নিরাপত্তা একই স্তরের সাধারণ মুসলিম নিরাপত্তা দিলে সকলকে তা রক্ষা করতে হবে যে ব্যক্তি কোনো মুসলমানের দেয়া নিরাপত্তা বাধাগ্রস্ত করবে তার উপর আল্লাহ তাল্লা লানত এবং ফেরস্তা মণ্ডলী ও সকল মানুষের তার কোনো নফল কিংবা ফর্জ ইবাদত গৃহীত হবে না আর যে শিও অনুমতি ব্যতীত অন্যদের সঙ্গে বন্ধুত্বের চুক্তি করে তার উপর আল্লাহ তাল্লা লানত এবং ফেরস্তা মণ্ডলী ও সকল মানুষের তার কোনো নফল কিংবা ফর্জ ইবাদত কবুল হবে না